আমরা গতদিন অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার পড়তেছিলাম যে আহসুল্লাউল জামা তাকফির বা কাউকে কাফের প্রতীয়মান করা অথবা কাফের ব্র্যান্ড করা বা কাফের ডাকা বা কাফের বলে সাব্যস্ত করা এই ব্যাপারে তাদের অ্যাটিচিউডটা কী অথবা তাদের দৃষ্টিভঙ্গি কি বা তাদের মূলনীতিগুলো কী সেটা নিয়ে তো জানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ এইটাকে কেন্দ্র করে মুসলিম্মা কিন্তু অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে আমরা যেখানে তাকফির করার প্রয়োজন সেখানে না করাটাও যেমন দোষের যেখানে তাকফিরটা প্রয়োজন্য না সেখানে তাকফির করাটাও সেরকম দোষের এবং দুইটাই খুব গর্ভিত অপরাধ এই আমরা বলি যে আহসোনাল জামা হচ্ছে বিটুইন তাকফির অ্যান্ড তাকলির তাকফির মানে হচ্ছে কাউকে কাফের বলা কাফের প্রতিমান করা তাকরির হচ্ছে কারো অন্ধ অনুসরণ করা এই দুটোর মাঝখানে আলোচনায় জামার অবস্থান কথায় কথায় তারা মানুষকে রিজেক্ট করে না বা কাফের বলে না বা তাকফির করে না আবার কথায় কথায় আবার কোন মানুষকে তারা অন্ধ অনুসরণও করে না বা একবারে পীর মানা বা যেরকম আমরা বলি এক্সেপ্ট সাল্লাম সো এই প্রিন্সিপালগুলো জানা খুব ইম্পর্টেন্ট লাইফে ঘুরে ঘুরে আসবে এই জিনিসগুলো হয়তো আজকে আসলো না আরেকদিন বা গ্রুপকে যে গ্রুপ ধরেন ফর এক্সাম্পল যারা আলী রাজি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ আব্বাস রাজে আল্লাহ আনহুমা তাদেরকে যারা কাফে ডাকছে বা কাফের প্রতিমান করছে অথবা কাফে জ্ঞান করছে আমরা অবভিয়াসলি বুঝবো যে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না এবং তাদের অনুসারে যারা বা সেই মেথোডোলজি সেই ফিলোসফি আজও যারা ধারণ করে খাওয়ারিজ বা যারা তাদের সাথে আমাদের কোনো লেনদেন হইতে পারে না আপনি জানেন যে বা ভিতরে এমন দল আছে যারা সৌদি আরবের জ্ঞানমন্ত্রী আবদুল্লাহ বিন বাজকেও বিনবাসকেও তাকফির করছে বা তাকে কাফের মনে করছে বা কাফের ডাকছে বা ইত্যাদি হোক আমি একটা মুখে আমার খারাপ লাগতেছে সেরকম মানুষ আছে আজও আছে তখনও ছিল আজও আছে তাদের অনুসারীরা এখনও আছে রিসেন্ট পাস্টে ধরেন সিক্সটিজ এরকম সময়ে ধরেন মিশরে আপনার মডার্ন মডার্ন এরা যেটা আমরা বলি বা আধুনিক যুগের সবচেয়ে কট্টর তাকফিরি গ্রুপ ছিল তাকফির ওয়া হেজরা যারা নিজেদের নিজেদের ছাড়া দুনিয়া সবাইকে কাফের মনে করতো বা নিজেদের একটা গ্রুপ ছিল তার বাইরে সবাইকে কাফের জ্ঞান করতো সে মানে থিওরিগুলো এরকম ছিল যে শাসক কাফের সুতরাং শাসককে মানুষ শাসকের আনুগত্য করে তারা কাফে যে সমস্ত আলেম তাদের আনুগত্য করে তারা কাফে সোয়ান এবং শেষ পর্যন্ত সবাই কাফের তারা ছাড়া এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা গেম এবং এটা শুধুমাত্র দুনিয়া এবং দিন দুইটাকে ধ্বংস করে আপনার দেখতেছেন যে ইরাক সিরিয়াতে অগণিত মানুষ অগণিত মানুষ কিন্তু এই এই এই তাঁত মানহাত যেটা বা তাক্ষ ফেরি মেথোডলজি যেটা এটার ফলশ্রুতিতে অগুনিত মানুষ প্রাণ হারাইছেন এবং এটা ইসলাম কোনো দিন ই করে না মাস্কিলিং মাস্ক বা যে সমস্ত জিনিস ঘটনা হয়েছে এবং এসব থেকে এমন ব্যাপার হয়েছে যে একজন আউটসাইডের পয়েন্ট অফ ভিডিকে চিন্তা করেন তাইলে আউটসাইডার বলতে ইসলামের বাইরের মানুষ ইসলামের যে বিউটিটা বা যে যা দেখে ইসলামের দলে দলে মানুষ জয়েন করছে আমরা জানি প্রথম যুগে প্রথম জেনারেশন সাহাবি বা তাদের পরের পর্যন্ত আমরা জানি যে যুদ্ধের ময়দান থেকে আপনার সৈন্যবাহিনীর খ্রিশ্চান সৈন্যবাহিনীর ফ্রন্টলাইন পুরোটা এনমাস গণভাবে ইসলামে দাখিল হয়েছে বিকজ তারা দেখছে যে মুসলিম সোলজারদের যে ইনটিগ্রিটি তাদের আল্লাহতা বা তাদের যে নিয়ম নীতি সেগুলো দেখে তারা মুগ্ধ হয়ে তারা সাইড চেঞ্জ করছে বিকজ মুসলিম একজন জেনারেল বা মুসলিম সিফা তার বা আমির তার আন্ডারে যারা আছে তাদের ঢালস্বরূপ নেই এভাবে বর্ণনা করা হয় যে তাদের ঢাল অর্থাৎ তিনি তাদের মুসলিম আর্মির সকলকে প্রোটেক্ট করবে সামনে থাকবেন গর্তে ঢুকে থাকবেন না পেছনে থাকবেন না ওয়েদের ক্রিশ্চিয়ান জেনারেল যারা তারা হয়তো পাঁচ মাইল দশ মাইল পেছনে বা আরও পিছনে একটা জায়গায় তাঁবুতে বসে মদ এবং মেয়ে মানুষকে ফুর্তি করতেছে সৈন্যরা মরতে যাচ্ছে এই সমস্ত দেখে দেখে তারা কিন্তু ইসলামে দাখিল হয়েছে অনেক মানে ইসলামের মোামেল বা ইসলামের পদ্ধতি বা ইসলামের মেথোডলজি বা ইসলামের প্রক্রিয়া ইত্যাদি দেখে তারা মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে ওয়েজ গত কয়েক বছরে ইরাক সিরিয়া এবং পার্শ্ববর্তী জায়গাগুলায় যে সমস্ত হত্যাযজ্ঞ চলছে এগুলা দেখে হয়তো আগামী যারা যেগুলো ফলো করছে যারা এগুলো দেখছে ভিডিওগুলা বা এইগুলা আগামী এক হাজার বছরে হয়তো তাদের তাদেরকেও ইসলামকে কনসিডার করবে না ইসলামকে এমনই একটা মানে ডায়াবলিক এই মনে হবে বা শয়তানের এই মনে হবে তাদের কাছে তাদের কাছে নওয়াজিল্লাহ আমি বলতেছি আমরা তো আর তা তা না আমাদের মোহামেলার দেখে মানুষ মানে আমি ওই দিন ওই যে ইংরেজিতে ইংরেজি মানে ইংলিশ ভাষাভাষীদের জন্য যে একটা হালাকা করি সেখানে বলতেছিলাম যে মানে দুনিয়াতে আপনি যদি দেখেন যে কি দেখে মানুষ ইসলাম গ্রহণ করছে একদম প্রথম যুগ থেকে এই পর্যন্ত যদি আপনারা গবেষণা করেন তাহলে দেখবেন দুটা জিনিস মেনলি আসবে একটা হচ্ছে কোরআনের বিউটি দেখে কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন শুনে আরেকটা দেখবেন আপনি যে মানুষের ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলিমদের ই দেখে আমাদের আমি বলতে দিতে পারি যেমন ধরুন জারাবোঝো গ্যারি মিলার এরা কোরআন দেখে খুব মুগ্ধ হয়েছেন জামাল জারাবোজো গ্যারি মিলার ওয়েস্টার্ন স্কলার্স অফ ইসলাম এরা কিন্তু কোরআনের বিউটি দেখে মুগ্ধ হয়েছেন আবার আমি বলতে পারি যেমন ধর বেলাল ফিলিপস আব্দুর রহিম গ্রিন এবং ইস্যুফেস্টেস এরা কিন্তু একজন ব্যক্তির একজন মুসলিম ব্যক্তির ব্যবহার বা তার আচরণ অথবা তার অ্যাটিটিউড বা তার লাইফস্টাইল এইসব দেখে তাদের আগ্রহ যাচ্ছে ইসলাম সম্বন্ধে আপনি যদি আগে দেখেন যে আগের যুগগুলায় কীভাবে যেমন ইন্দোনেশিয়া ফর এক্সাম্পল ইন্দোনেশিয়া তো বিগেস্ট মুসলিম কান্ট্রি এখন পপুলেশন ওয়াইজ সেই ইন্দোনেশিয়ার মানুষ মুসলিম মুসলিম হচ্ছে বেসিক্যালি আপনার ব্যবসায়ীদের দেখে ব্যবসায়ীরা যেভাবে গেছেন ওইখানে জাহাজে করে তৎকালীন জাহাজ যেটা সেলিং বেসেল বা যাই হোক ওই পালতোলা জাহাজ বা যাই ছিল তখন সেগুলোতে গেছেন নানারকম পণ্যদ্রব্য নিয়ে গেছেন বিক্রি করতে তারা কিনতে আসছে তারা অবাকশাই দেখছে যে এরা মানে এদের মোয়ামেলাটা সুন্দর বা এদের ব্যবহার ট্রানজেকশন এত সুন্দর যে ধরেন হয়তো কেউ কোন একটা মশলা কিনছেন কিনে চলে যাচ্ছেন তখন তাকে দেখে যিনি বিক্রেতা তিনি বলতেছেন তুমি জানো যে একটা পোষণ নষ্ট আছে বা এই জিনিসটা তুমি দেখে নিছতো যে এর ভিতর কিন্তু সব এত খুব ভালো না কিন্তু এটার ভিতরে কিছু সমস্যা আছে তো তারা খুব অবাক হয়ে গেছে যে এরা এরা কোন ধর্মের অনুসারী এরা কোন দিনের অনুসারী যে তারা নিজেদের পণ্যকে নিজেরা বলে দিচ্ছে যে তুমি দেখে দেখছো দেখে নিছতো যে এটা তো খারাপ আছে বা ই আছে তুমি বুঝে নিছতো মানে এইভাবে মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছেন কেউ কেউ কোরআন কোরআন আর বললাম তো মানুষের সাথে ট্রানজেকশান বা মানুষের সাথে ডেলি লাইফে এনকাউন্টার যেটা সেটি থেকে অনেক মুসলমান হয়েছেন কিন্তু এই গত কয়েক বছরে গত মিডল ইস্টে অথবা এলসওয়্যার যে সমস্ত আপনার নিধনযজ্ঞ চলছে এগুলা ইসলামের সাথে একেবারেই সংগতিপূর্ণ না এখন ব্যাপারটা হয়েছে কি মানে আপনি যে বোঝাবেন যে এইগুলো ইসলামের সাথে সংগতিপূর্ণ না সেটারও আসলে উপায় নেই কারণ বলবে যে তোমরা তো এক একজন বলো একটা ইসলাম আমরা কোনটা বুঝব ক্রেস্টার্নারদের কথা বলতেছি আর কি এই জন্য আপনার সুরাম আমি আপনাদের সাথে আলাপ করি না অন্যদের সাথে আলাপ করছি যে সুরাম মমতাহিনার একটা আয়াত আছে পাঁচ নম্বর আয়াত সম্ভবত যেখানে আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন রব্বানা বললে আপনি দোয়া করতে বলতেছেন আল্লাহ মানে শিখাই দিচ্ছেন আপনাকে যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে কাফের মুসিকদের জন্য কি বান না ফিটনা বানায় না সাধারণত দেখা যায় যে কাফের মুশ্রিকটা আমাদের জন্য ফিট না কারণ আমরা ধরেন ইংল্যান্ডে বা আমেরিকায় বা অস্ট্রেলিয়া বা কানাডায় যদি যাই তারা তাদের লাইফস্টাইল আমাদের জন্য ফিটনা হয়ে যায় রাস্তায় যখন নগ্ন মেয়ে মানুষ অর্ধনগ্ন মেয়ে দেখি আমরা তখন আমাদের হয়তো বৃষ্টিচারের দিকে যায় হারামের দিকে যায় বা আমরা টেম্পেড হই বা ইত্যাদি ইত্যাদি আমাদের দিনী ভাই আপনার এক বছরের জন্য গেছিলেন নাম বলে সবাই চিনবেন এই জন্য বললাম না এক বছরের জন্য আমেরিকায় গেছিলেন পড়াশোনা করতে তো উনি অল্টারনেট রোজা রাখতেন মানে একদিন রোজা একদিন খাইতেন একদিন রোজা দাউদ আল্লাহ সাল্লামের রোজা রাখতেন তোমার মা ওনাকে ই করতেন যে তুমি তো তোমার তো শরীর ভেঙে পড়বে বা এটা তো সে তার মাকে লিখছে যে মা তুমি তো জানো না এখানে মানুষ মানে চারগিরার বেশি কাপড় পরে না একটা কথার কথা বলতে চাইছে আর কি যে মানে এত টেমটিং সিচুয়েশন অ্যারাউন্ড উইচ ইজ উইচ ইজ ট্রু এবং ওইখানে ওইটা কাফের দেশ জন্য ফিট না এটা ঠিক আছে কিন্তু এই এই একটা আয়াতে এটা কিন্তু আমি হয়তো দুই বছর আগেও জানতাম না বা খেয়াল করি না আমি তো কোরআন আলহামদুল্লাহ কাবার তো পড়ছি শেষ করছি অর্থ সহ পড়ছি তফশ্রিসও পড়ছি কিন্তু এই আয়াতটা এইভাবে আমি খেয়াল করি নাই আল্লাহ বলতেছেন যে আমাদেরকে কাফেরদের জন্য ফিট না মিনিং আমাদেরকে এমন বানায় না যে আমাদের দেখে কাফেররা আর মুসলিম হইতে চাবেন না ভাববে যে আমরা তো এমনি ভালো আছে মুসলিম হয়ে কী হবে ওরা তো আমাদেরই মতো মানে ইত্যাদি ইত্যাদি তো যেটা বললাম যে তাকফেরি বানহাজ বা তাকফেরি যে ট্রেনটা আছে এটার জন্য যেসব ঘটনা বা যেসব ঘৃণা বা যেসব ই ছড়ানো হয়েছে সেগুলোর জন্য কিন্তু অনেক মানুষ অনেক অনেক কাফের মুশ্রিক যারা হয়তো ইসলামকে কনসিডার করত তারা হয়তো অদূর বা সুদূর ভবিষ্যতে আর কোনো দিন চিন্তা করবে না যে তারা মুসলিম হবে এবং ইসলামের ডিউটি কোথায় এটার কথাই আমি বললাম আর কি যে এটার জন্য আমরা বলতেছি যে এই ব্যাপারটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে তাক্ষিরের ব্যাপারটা এই জন্য খুব ইম্পর্টেন্ট কারণ ওই ওই সমস্ত খারেজি বা এই যারা তারা তো এসেন্সিয়ালি তাকফিরি মানে তারা কথা কথায় তাক্ষির করে মুসলিমকে কাফের জ্ঞান করে বা মানে নির্বিচারে হত্যা ইত্যাদি তাদের মেট্রোলজি যাই হোক আসলে আমরা কতগুলো হাদিস পড়ব প্রথম হাদিসটা মুসলিমের বাকি পরপর তিনটা হাদিস বোকারির প্রথমটা হচ্ছে যে কেউ যে অন্য কাউকে চাপের ডাকে অথবা আল্লাহ শত্রু ডাকে কিন্তু সেটা যদি না হয় সে যদি ঠিক না হয় তাহলে এই যে ডাকাটা এটা তার উপর ফিরে আসবে এটা হচ্ছে মুসলিমের হাদিস তারপরে হাদিসটা হচ্ছে বুখারির হাদিস এখানে বলতেছে যে নো ম্যান অ্যাকিউজে আপন হিম যদি কেউ কাউকে ফাসিক বা কুফরের ই করে কুফোরের ইসে আপনার অভিযুক্ত করে কুফোর দ্বারা অভিযুক্ত করে বা কুফরের দোষে অভিযুক্ত করে বাট দ্যাট উইল কাম ব্যাক আপন হিম ইফ দ্য কাউন্টার ইজ লাইক দ্যাট যাকে যাকে ই করছে যাকে অভিযুক্ত করছে সে যদি সেরকম না হয় তাহলে সেই ব্যাপারটা তার নিজের উপর ফিরে আসবে এটা বুখারের হাদিস তারপর হাদিসটাও বুখারের হাদিস সেখানে বলতেছেন যে হুয়েভার অ্যাক হুইজ এজ এ বিলিভার অফ বিং এ কাফের যে যে একজন বিশ্বাসীকে কাফের বলে অভিযুক্ত করবে ইট ইজ অ্যাজ এ ফিক ঢিম এটা এটা মানে অভিযুক্তকারক অর্থাৎ বোজানো হচ্ছে যে এখানে সে যদি না হয় কাফের এবং কাফের যদি বলা হয় ইট ইজ অ্যাজ এ ফিক ঢিম যেন সেটাকে হত্যাই করবে এটা হত্যা করলো কেন বলা হচ্ছে যে তার জীবন সত্যি যদি আপনি কাউকে ধরেন আপনার ক্ষমতা আছে অথবা আপনি আপনি খুব পলিটিক্যালি খুব সাকসেসফুল বা আপনি খুব পপুলার একজন মানুষ যার কথা অনেক মানুষ শোনে এখন আপনি যদি কোনো একজন মানুষকে কাফের বলে প্ল্যান করেন মানুষ সাথে তাকে কাফের বলে গণ্য করল তাতে কি হল সে মুসলমান একটা সোসাইটিতে থেকেও মুসলমান হিসেবে তার যে রাইটগুলা ছিল সেগুলো থেকে সে ডেফ্লার হবে সে তার বাবার সম্পত্তি পাবে না সে একজন মুসলিম মহিলাকে বিয়ে করতে পারবে না সে বললে তার জানাজা হবে না ইত্যাদি ইত্যাদি অন এর অন এর অন তো তাকে আপনি অ্যাটলিস্ট মেরেই ফেললেন এই কথাটা এখানে মানে ইভেনচুয়ালি আসে এইটার সাথে সাথে এই টেক্সটের সাথে সাথে তারপর একটা বোখারে এখানে বলতেছেন যে একজন মানুষ তার ভাইকে ব্রাদার তার ভাইকে বলে ও কাফের হে কাপ বলে এইভাবে যদি সম্বোধন করে দেন ওয়ান অফ দ্য উইল বিয়ার দ্য বার্ডেন অফ কুফর এটা বলে আমরা এই ফর্মে বা অন্য ফর্মে গতদিন পড়ছিলাম অন্য ফর্মে আসে যেটা আমরা গতদিন পড়ছিলাম তাদের একজন একজনকে সেই বোঝা বহন করতে হয়তো বা এই তারপরে হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে জেনারেল রুলিং যেটা কোনো একটা বিষয়কে কুফোর বলে আর স্পেসিফিকলি কোনো পার্সনকে কাফের বলা এর ভিতর অনেক তফাৎ আছে আমরা দেখব পরে এখানে প্রসঙ্গ তো বলে রাখি কিন্তু পরে আবার বলবো যে কুফোর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ মানে কাজের কুফর এবং বিশ্বাসের কুফরের ভিতর তফাত করতে হবে এটা আহলে শোনা যা একটা মেথোডলজি বা পদ্ধতি বা মূলনীতি একজন মানুষ কুফরের একটা কাজ করলেই সে কাফের হয়ে যাবে না এখানে কুফোর অফ অ্যাকশন এবং কুপোর অফ বেলি কুফরের মেইন ব্যাপারটা হচ্ছে বিশ্বাসের ভিতর আসে আর অ্যাকশনটা অনেক সময় বাধ্য হয়ে হোক অজ্ঞতাবশত হোক একটা মানুষ করে ফেলতে পারে সেই জন্য সে কাফের হয়ে যায় না আপনাদেরকে গতদিন একদিন সাবেক ঘটনা বলতেছিলাম আরও এরকম ঘটনা দেখবেন অনেক আছে বা এরকম ব্যাপার দেখবেন যে একটা কাজ করে ফেললেই সে হয় না একসেপ্ট কাজটা যদি এরকম হয় যে আল্লাহকে গালি দেওয়া বা আল্লাহ সুদকে অস্বীকার করা বা কোরআনকে ডিসিক্রেট করা যেটাতে আর কোনো প্রমাণের দরকার হয় না বা কোনো হুজোর দরকার না যাই আমি আবার বলতেছি যে জেনারেল রুলিংটাকে একজন পার্সনের উপর স্পেসিফিক্যালি করা যাবে না যেমন ধরেন আল্লাহর আইন ছাড়া অন্য যে কোনো আইন দিয়ে আর যে কোনো জায়গায় যে দেশাসন করে বা বিচার আচার করে এই কাজটা হচ্ছে কুফোর সন্দেহের অবকাশ নাই যে আল্লাহর আইনকে যে পরিবর্তন করে ফেলে মানুষের আইন দিয়ে আল্লাহর আইনকে রিপ্লেস করে যে মানুষের আইনটাকে শুদ্ধ মনে করে ঠিক মনে করে আল্লাট মনে করে বা ই করে এখানে মনে করার কথা কিন্তু এই কাজটা বা আল্লাহটা যে কোফর এতে সন্দেহের কোনো অবকাশ নাই তো জেনারেল রুলিং কিন্তু স্পেসিফিক্যালি একটা পার্সনকে আপনি দেখতেছেন সে বিচারক অথবা সে শাসক এবং সে আল্লা রায়ন ছাড়া অন্য আইন দ্বারা শাসন করে বা বিচার করে তাকে কাছের পড়ার আগে কিন্তু আপনাকে জানতে হবে যে সে জানে কিনা ব্যাপারটা কুফর আকবার তাকে বোঝানো হয়েছে কিনা তার উপর হজত ক্যাম্প করা হয়েছে কিনা যেটা আগে আরেক দিন বললাম আপনাদেরকে আগের দিনও বলছে কিছুটা এখানে একটু এই করে বলতেছেন যে জেনারেল রুলিং যেটা যেটাকে যেটা কাউকে কুফরি করবে আর একটা স্পেসিফিক পারসনকে কাফের বলা এর ভিতরে অনেক কফাত আছে এবং তাকে কাফের বলার আগে বা বলতে হইলে সমস্ত ডাউট সরাইতে হবে অর্থাৎ যে সমস্ত মানে কন্ডিশন আছে তার ফিরে সেগুলোকে ফুলফিল করতে হবে অর্থাৎ তার কোনো তাকে দেখে বোঝাইতে হবে যে তোমার কোনো সন্দেহ আছে নাকি এটা এরকম এটা করলে কিন্তু মানুষ ইসলামে থাকে না এটা কিন্তু কুফার আকবর ইত্যাদি বলার পরে তারপরে যদি সে ইনসিস্টেন্টলি করে তাহলে তাকে তখন কাপের বলে প্রতিবান করা আপনারা হয়তো জেনে থাকবেন বা আমি বলছি কিনা আমার মনে পড়ে না এখন আর কেন আমরা তো অনেক দিন ধরে আমাদের ছত্রিশটা এপিসোড শেষ হয়েছে এটা ছাত্রিশ নাম্বার লেসেন আজকেরটা আমরা আলাপ করতেছি হয়তো আমি বলে থাকতে পারি যে সালমান যে স্যাটানিক বার্সেস নামে একটা বই লিখছিল এক্স মুসলিম তাকে ইরানের তখনকার যে লিডার ছিলেন হোমেনি উনি তাকে তার তাকে যে তার মৃত্যুদণ্ড ঘোষণা করছিল এবং তাকে যে হত্যা করবে করতে পারবে তার জন্য পুরস্কার ঘোষণা করছিলেন বিকজ সে তো হয়ে গেছে বা সে রাসুল বা ইসলামের এগেন্সি যেসব বলছে এগুলা কুফর আকবর এবং সে কাফের হয়ে গেছে মুসলমান ছিল আগে রিদ্দা বা মোর্তাদ হয়ে যাওয়ার যে ই এখানে দেখেন আটচল্লিশটা ওয়াইসিভুক্ত দেশের আলেমরা কিন্তু তার এই রুলিং বা এই ফতোয়া বা এই এই ইটাকে জাজমেন্টটাকে ভুল বলছেন তার কারণ ছিল প্রথমত হচ্ছে যে সলমান যদি কোনো ইসলামিক এমন কোন ইসলামিক স্টেটের বাসিন্দানা যার শাসন করতে হচ্ছেন ক্ষোভ নি এটা তো একটা আসেই এছাড়া তাকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয় নাই তাকে ডেকে বোঝানো হয় নাই যে কোথায় তার ভুলটা ইত্যাদি ইত্যাদি যেগুলো আমি এত এতদিন ধরে বললাম এতক্ষণ বলছি আপনাদের সেই কথাগুলার বেসিসে আটচল্লিশটা ওয়াইসি মুক্ত দেশের আলেমরা বলছেন যে না ওনারই এই ঠিক হয় নাই ওনার একটা বলা উচিত হয়নি বা করা উচিত এখানে অথচ অনেক সময় কিন্তু আমাদের হাওয়া বা আমাদের ডিজায়ার বা আমাদের মন যেটা শুনতে চায় সেই অনুযায়ী কিন্তু জিনিসটা ভালোই লাগে আমার কিন্তু তখন আমি যখন এটা অনেকদিন আগের কথা খোমেনি মারা গেছেন বলে উনব্বই সালে বা নব্বই সালে আমার মনে নেই ঠিক অনেকদিন আগে তারও অনেক আগের এই ব্যাপার ঘটনা তো আমার কাছে কিন্তু তখন ভালোই লাগছে মানে শুনতে বেশ ভাল লাগছে যে দুনিয়াতে ইসলাম বুঝলে একটা লোকই বুঝছে বা ইসলামের দাবি ই করছে অথচ জিনিসটা সম্পূর্ণ ভুল ছিল একইভাবে আমাদের যখন নলেজটা কম বা আমরা যখন দিনের অনেক কিছুই জানি না তখন মানুষ হিসাবে বা প্রতিহিংসা বসতো অথবা রাগ বসতো অথবা ঘৃণা বসতো কোনো একটা অ্যাকসেনে যেমন সলমান রিজির প্রতি তখন আমাদের যে ফিলিংগুলো স্বাভাবিকভাবে হয়েছে কারণ উনি খুব গর্বিত একটা কাজ করছেন নিজেদের কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ রসুল্লাহ সাল্লামকে ব্যঙ্গ করছেন ইসলামকে ব্যঙ্গ করছেন কোরআনকে ব্যঙ্গ করছেন প্রত্যেকটা কাউন্টেই ইউনিক উনি উনি কুফর করছেন এবং উনি কাপের বলে সাব্যস্ত হইতে যদি ওনাকে মানে ওইভাবে মানে পদ্ধতি ফলো করে যে কেউ যদি কেউ যদি ওই পরিণতিতে পৌঁছাইত যে হ্যাঁ উনি ইচ্ছা করেই করছেন এটা বা বুঝে শুনেই করছেন তাহলে উনি ওনাকে তাক্ষ করে যাইতো এবং উনি মুরতাদ বা রিদ্দার দোষে দোষী হইতেন এটা সত্যি কথা কিন্তু আমরা যেহেতু আমাদের জ্ঞান কম ছিল আমরা যেহেতু মেথোড মেথোডোলজিগুলো জানতাম না আমাদের এক ধরনের রাগ থেকে মনেছে হ্যাঁ ঘোমে নেই কাজটা করছে বড় একটা কাজ করছে মুসলমানদের সারা দুনিয়ার মুসলমানের পক্ষে কাজটা করছে অস্ত্র কাজটা ভুল এভাবে দেখবেন আমাদের আমরা অনেক সময় জানি না দেখি কিন্তু একটা একটা ঠিক জিনিস বুঝি অথবা কোনটা ঠিক কোনটা না পরে আমরা ডিটেলস আলোচনা দেখবেন যে আস্তে আস্তে যখন জ্ঞান হবে তখন বুঝবেন যে অনেক পপুলার জিনিস বা অনেক অনেক কী বলবো মানে রক্ত গরম করা জিনিস স্পেশালি পলিটিক্যাল ইসলামের অনেক জিনিস দেখবেন যে কত ভ্রান্ত আমরা যখন আস্তে আস্তে শিখব আমরা কিন্তু বড় হয়েছি সেগুলোকে খুব সেগুলোতে খুব এজিটেটেড ফিল করে অথবা সেগুলোতে খুব অনুপ্রাণিত ফিল করে আমরা বড় হয়েছি এইজন্য জন্য যাদের পলিটিক্যাল ইসলামের সাথে সংস্ক আছে তাদের কিন্তু দিনের পথে আসাটা বেশ ডিফিকাল্ট মানে শুদ্ধ পথে আসাটা কারণ তাদের ওই অ্যাসোলিয়েশানটা থেকে যায় অর্থাৎ যারা ধরেন বাংলাদেশে জামাত ইসলাম অথবা ইজিপ্টে যারা একুয়ান বা এখনও একুয়ান হিজবুতারের জামাত ইসলাম একুয়ান এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসত তাদের অনেক কিছু তাদের ভিতরে একটা বিদ্রোহী একটা দ্রোহ থাকে যেই জন্য তাদের কিন্তু অনেক কিছু মানতে কষ্ট হয় অথচ আমরা যদি মেথোলজি দেখতাম বা শিখতাম বা জানতাম যে আল্লাহ রসুল কী বলছেন সাহাবিরা কী করছেন তাদের মেথোলজি কী ছিল তাহলে আমরা বুঝতাম যে এই ইমোশনগুলোর কোন মানে নেই আমরা আমি আপনাদের বলছি কেনা যাই না যে মুসলমানরা অন অ্যান অ্যাভারেজ যে দুইটা ব্যাপারে সবচেয়ে ইমোশনাল আপনি যদি একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন সেই দুটো ব্যাপার হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথায় ডিসশান নেওয়ার ব্যাপার একটা হচ্ছে তালাক আপনি দেখবেন যে অধিকাংশ মুসলিম তালাক হয় রাগের বশবর্তী হয়ে ক্রোধ বা অভিমান বা ইমোশন থেকে অথচ আপনি যদি সুরা তালাকের তাসরিরটা পড়েন ভালো একটা তাসরির পড়েন আমি যেমন তফসর সাদিক থেকে পড়ছি এতে ইংলিশে পাওয়া যায় তিন তিনভলিউম পাওয়া যায় ইংলিশে বাকিটা হয় না এখনও এটা যদি পড়েন আপনি দেখবেন যে অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসশান নেওয়ার একটা জিনিস তালাকটা মানে এমনভাবে তালাকটা সুনার পদ্ধতিতে তালাক দেওয়াটা বা ইতামসম্মত উপায়ে রিয়েলি তালাক দেওয়াটা এত এত মেথড মানে মেথডিক্যাল এত পদ্ধতি মানে পদ্ধতি ফলো করে করতে হয় যে তারপরে যদি কেউ তালাক দেয় তার ইয়া ওয়াইফকে তাহলে এ বিয়ে থাকারই না আসলে আপনার তিনটা তহুরে তিনটা তালাক দিবেন মহিলা হাজব্যান্ডের ঘরে থাকবেন তিনটা পবিত্র অবস্থায় তিনটা তালাক দিতে হবে একটা একটা করে এবং সেই তহর বা সেই পবিত্র অবস্থাটার পিরিয়ডে তারা মেলামেশা করবেন না তার মানে কি মহিলা ওই ঘরে থাকবে রাগের কোনো ব্যাপার নেই অভিমানের কোনো ব্যাপার নেই একটা মাস থাকবেন বা টোয়েন্টি এইট ডেজ বা যেটা পিরিয়ড ছাড়া যে সময়টা ভালো সময়টা টোয়েন্টি ওয়ান ডেজ হাজবেন্ডের ঘরে থাকবে এবং তাদের কোনো মেলামেশা হবে না এবং হাজব্যান্ডের কোনো রাগ তো আর একুশ দিন ধরে থাকে না মাথা গরম বা আমি যেটা বলি যে টেম্পারমেন্ট যেটাকে বলি বা টেম্পার যেটাকে বলি সেটা তো আর একুশ দিন ধরে থাকবে না তারপরে আরেকটা পিরিয়ড যাবে ওনার এবং তারপরে কী হবে আরেকটা তহুর আসবে উনি আরেকটা তালাক দেবেন তার মানে কি উনি যে প্রবলেমটার জন্য উনি এটা করতেছেন সেটা পারসিস্টিং প্রবলেম সেটা স্থায়ী প্রবলেম এক একুশ দিনেও সারে নাই তাদের ভিতরে কোনোরকম মিলমিশ হয় নাই আবার উনি সেটা প্রোনাউন্স করলেন আবার উনি প্রোনাউন্স করলেন এইভাবে যখন তিনবারই করবেন তখন এটা থাকার ব্যাপার না আপনি যদি পড়েন দেখবেন কোনো ব্যাপারই নেই ইমোশনের কোনো ব্যাপারই নেই অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসিশান নেওয়ার ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে জিহাদ কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় এটা মানে স্ট্র্যাটেজি এটার কত তা এটার কত গবেষণা এটার জন্য আমার আমার ক্ষমতা আছে কিনা, আমার লাভ হবে কি আমার ওম্মা বা আমার নেশন বা আমার জাতি লাভবান হবে কিনা না কত কিছু কনসিডার করার আছে আপনি দেখবেন কিন্তু আমরা এই দুটো জিনিসই কিন্তু মুসলিম ও মা খুব খুবই ইমোশনাল হয়ে এবং রাগের বশবর্তী হয়ে দিচ্ছে নে অথবা অর্থাৎ প্রতিহিংসার বশবর্তী হয়ে দিচ্ছে না এই জিহাদ এবং তালাক দুটার কোনটাই এটাতে আসে না অত্যন্ত ঠান্ডা মাথায় ডিসাইড করার জিনিস আমরা পরে আরও এটা নিয়ে আলোচনা করব এখানে একটা একটা খুব শিক্ষণীয় জিনিস পড়বো আপনাদের কাছে আমি যাদের কথা বললাম খারেদি যারা আলী রাজনুকে এবং তার সহচর যারা বা আব ইবা আব্বাস সহ অলমোস্ট সব সাবেকে তাদের সাথে যারা ছিলেন তারা কাফের জ্ঞান করতেন এবং তাকে তারা নিজেল কুফর স্বীকার করে পুনরায় ইসলাম গ্রহণ করতে বলছিল কিন্তু তাকে যখন জিজ্ঞেস আলী হয়েছিল আলী যখন জিজ্ঞেস করা হয়েছিল ওই লোকদের সম্বন্ধে নাহর মানুষ যারা যারা তার গেছে যুদ্ধ করছে বা তাকে কাফেরি করছে তাদের সম্বন্ধে আলী যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কাফের কিনা তখন উনি যে উনি রিপ্লাই করছেন না তারা দেম কুফুর তারা তো কুফুর থেকে পালায় বেড়াচ্ছে অর্থাৎ কুফুর থেকে বেঁচে থাকতে চাচ্ছে এই কথা বলছেন আলী আদালন তাদের সম্বন্ধে ওয়েস তারা কিন্তু তাকে কাছে ডাকতেছে তখন তারপরে আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কি মোনাফিক রাখ তখন উনি বলছেন যে মোনাফিকরা খুব খুব রেয়ারলি বা খুব কদাচিত আল্লাহকে স্মরণ করে কিন্তু এই সব লোকরা সকাল বিকাল আল্লাহকে স্মরণ করে কারা খারেজিদের কথা উনি বলতেছেন তারপরে কি বলতেছেন দে আর আওয়ার ব্রাদার্স হান্সেস্ট এগেনস্টার তারা হচ্ছে আমাদের ভাই যারা আমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করছে চিন্তা করেন অত সুন্দর একটা এক্সাম্পল তারা তাকে মারবে আলটিমেটলি তাদের হাতেই তো উনি মারা যান তাদের তারাই তাকে নামাজ যত অবস্থায় হত্যা করে তাদেরই একজন কিন্তু তাদের সম্বন্ধে তারই চাকরি চিন্তা করেন তার মানে তার জাজমেন্ট বা উনি কী বলতেছেন এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় ব্যাপার আছে আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে যেটা বললাম যে it is essential that we ডিফারেন্সিয়েট বিটুইন দ্য অ্যাকশন অ্যান্ড দ্য পার্সন উইথ রিগার্ড আর সেই মানুষটার ভিতরে আমরা যেন ডিফারেন্সিয়েট করি এরপরে তাইমিয়ার একটা মজবু মজবুয় আর রাসাইল ওয়াল মাসাইল একটা বই ইবন তাইমিয়ার ড নট কম আন্ডার দ্য সেম রুলিং এজ দা ওয়ান হু ইজ রিজেক্টিং দ্য ট্রুথ আর এই জিনিসটা চিন্তা করেন যে এখানে কি বলতেছেন যে কোনো একটা মিসএন্টারপ্রিটেশন থেকে শরীয়ার কোনো একটা টেক্সকে ভুল বুঝে অথবা বসত অথবা যার কোনো একটা এক্সকিউজ আছে তার অ্যাকশানের জন্য অর্থাৎ তাকে জোর করে করাইছে অথবা সে অজ্ঞ ছিল এই ধরনের ব্যাপার দ্যাজ নট কামান্ডেড দ্য রুলিং এজ দ্য ওয়ান হু ইজ রিজেক্ট ইং দ্য ট্রু যে জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করতেছে তার ব্যাপারে যে রুলিং অর্থাৎ তাকে কাফের বলা হবে কিন্তু যার একটা ইগনোরেন্স মিস এন্টারপ্রিটেশনের জন্য বা যার একটা ইগনোরেন্সের জন্য অথবা যে যার কোনো একটা আছে অ্যাকশানের জন্য তার সেই সেই রুলিংয়ের আন্ডারে আসবে না সুতরাং আমরা কি করে কার অন্তরে কি আছে বুঝবো বা কার এক্সকিউজ আছে কিনা না বুঝবো বাইরের একটা অ্যাকশান দেখে আমরা ভাট বলে দিলাম যে এই লোকটা তো কাফে বা এই লোকটা তো মুর্শিক বা এই লোকটা মোনাফিক এটা বলা উচিত না অত্যন্ত গর্হিত জিনিস এবং এটা থেকে অনেক অনেক প্রবলেম আসে একই বইট থেকে আরেকটা কোটেশন আসতেছে ইভিন টাইমিয়ার If this is understood then it is not permissible to denounce specific people among these ignorant ones and to rule that they are with the Kafrists until proof has been established against them whereby it is explained clearly to them that they are going against the Messenger of Allah even though there is no doubt that what they say কনস্টিউস কুপোর তাদেরকে বোঝাইতে হবে যে আপনারা আল্লাহাম যা বলছেন যা নিয়ে আসছেন যা ই করছেন সেটার এগেনস্টে যাচ্ছেন যদিও বা তারা এর আগে একটা কাজ করে থাকে তথাপি তাদেরকে বুঝাইতে হবে দিস অ্যাপ্লাইজ টু এভরি কেস অফ ডিনসিং এতে প্রত্যেকটা পার্সনকে যখন আপনি কাফের ডিক্লেয়ার করবেন তার আগে এই জিনিসটা অ্যাপ্রিকেবল বা এই জিনিসটা প্রযোজ্য এই কথাগুলো প্রযোজ্য এখন আমরা একটা আরেকটা হাদিস করবো একটা হাদিসটা আমি বাংলায় গল্পটা বলে দিচ্ছি যে ইসরায়েলের বানি ইসরায়েলের ভিতরে দুজন মানুষ ছিলেন মানে খুব খুব কাছাকাছি ছিলেন তারা ভাইয়ের মতো ছিলেন দিন বণী ভিতরে একজন অনেক ই করত এবং আরেকজন একজন অনেক গুনার গুনার কাজ করত বড়ো বড়ো গুণা আরেকজন খুব ইয়ে করতো আল্লাহর ইবাদত করতো এবং যে আল্লাহর ইবাদত করতো উনি যিনি করতেন না বা যিনি গুনার কাজ করতেন তাকে সবসময় বাধা দিতেন খারাপ কাজে তো একদিন এরকম বলতেছেন যে এটা বন্ধ করো স্টপে তো মানে এভাবে বলতেন সবসময় একদিন এটা বলতে গিয়া উনি বলতেছেন মানে যাকে বলছেন বন্ধ করতে খারাপ কাজ না করতে উনি বলছেন লিভ মিয়া লর্ড উইথ মাই লর্ড হ্যাভিউ বি সেন্ট টু ওয়াচ উবার একটু বিরক্ত হয়ে যায় মানুষের সাথে আমাদের ইস্যু হয়ে যায় বিরক্ত আমরাও আমরাও যখন দাওয়াত দিব কাউকে কাউকে একটা করতে না করবো তখন সুন্দর করে না করবো যাতে পর্যন্ত না যায় বা সে আরও বিদ্রোহী হয়ে ওঠে এবং সে দিন থেকে বাইরে হয়ে গেল সেই পর্যায়ে না যায় যদি কেউ সেটা অলওয়েজ খেয়াল করারই এটা আপনি দেখবেন যে তবলিক যারা যারা তাদেরকে খুব সুন্দর এটা এটা করে এবং আলোচনায় যে আমার যারা রিয়েলি জ্ঞানী তাদের ভিতরে দেখবেন যে কত সুন্দর তাদের বিহেভিয়ার আপনি যদি আপনি যদি দেখেন তাদের ই আমার কাছে একজন ব্রিটিশ কনভার্টার মুসলিম আসলো সাদা চামলা একবার ওবার নাম সে আমাদের চেয়ে বড় বয়সে তো সে আমাকে বলতেছে যে দুইবার সাদা নিছে একবার আপনার ইংল্যান্ডে নিছে একবার ইসে গিয়ে নিচে বেলাল সেন সে চিনে তার বন্ধু পরিচিত ওই এজ গ্রুপে ধরেন আমাদের বেশ সিনিয়র আর কি তো সে বলতেছিল যে দুইবার সাদা নিশে একবার একবার ইংল্যান্ডে একবার ইসে কি বলে সৌদি আরবে গিয়ে তো সৌদি আরবের ঘটনাটা সে বলতেছিল যে সে আব্দুল আবজিউদ্দিন বাজের কাছে তখন উনি বেঁচেছিলেন তার কাছে সাদা উচ্চারণ করছে বা তার সামনে সাদা উচ্চারণ করছে তখন তাকে ডিসক্রাইব করতেছিল হি ইজ নট লাইক আস মানে সে বোঝাইতে চাচ্ছিলো যে উনি আমাদের মতো না আমাদের মতো না ভিতরে একটাই বোঝাইতে চাইতেছিল যে এত সুন্দর ব্যবহার এত সফট এত কাইন্ড এটা বোঝাচ্ছিল সে আর কি যাই হোক এখন এই এই ভদ্রলোক যখন আরেকজনকে বলছেন যে মানে একদিন যখন মানে যিনি পাপি উনি যখন বিরক্ত হয়ে গেছেন অন্যজনের উপর তখন বলছেন যে আমাকে ছেড়ে দাও আমার আল্লাহর কাছে আমাকে ছেড়ে দাও এবং তোমাকে কি আমার উপর আরোগা করে পাঠাইছে যেটা ঠিক আল্লাহ রসুলকে নিষেধ প্রসাদ করতে আর তখন যিনি ভালো বা যিনি আল্লাহর ভালো বান্দা উনি বলছেন আই সোয়ে বাই আল্লাহ আল্লাহ উইল নট ফর ইউ আমি আল্লাহর কসম করে বলতে আল্লাহ মাফ করবেন না এবং তোমাকে না বা জাননাতে প্রবেশ করাবেন না এটা কিন্তু আবু হাজার বর্ণনায় একটা হাদিস যেখানে আল্লাহ গল্পটা বলতেছেন এবং এই হাদিসটা হচ্ছে সুনান আবুদাউদে বা সুনান আবিদাউদেব এবং এটার এটা আলবানি মতে শাহি আচ্ছা এখন তারা যখন মারা গেছেন তখন তাদেরকে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন যে লোকটা ভালো ছিল যে লোকটা ইবাদত বন্দে গিয়ে তাকে আল্লাহ জিজ্ঞেস করছেন ডিড ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট মি তোমার কি আমার ব্যাপারে জ্ঞান ছিল অর ডিড ইউ হ্যাভ পাওয়ার ওভার দ্যাট উইচ আই হ্যাড ইন মাই মাইন্ড নাকি তোমার আমার মনে যা আছে তার উপর তোমার কোনো ক্ষমতা ছিল অত্যন্ত কঠিন একটা কথা কিন্তু আল্লাহ কী করবেন এটাকে আমরা জানি জানি আল্লাহ কাউকে মাফ করে দেবেন কিনা এটা আমরা জানি না আর আল্লাহর মনের উপরে আমাদের কোনো পাওয়ার নেই অর্থাৎ আল্লাহ যদি ডিসাইড করেন যে তাকে জান্নাতে দিবেন আমরা কি তাকে জান্নাত থেকে বারণ করতে পারি বা পারব এই এটা এটা একটা ভয়ের একটা ব্যাপার তখন ইসাকে জিজ্ঞেস করছেন মানে আল্লাহ তখন যে লোকটা গুণাগার ছিল তাকে বলছেন গোয়েন এন্টারপ্যারাডাইস বাই মাই মার্সি আমার করুণা বলে বা করুণার বা আমার রহমতের ইসে তুমি জান্নাতে প্রবেশ করো এবং যে লোকটা ভালো ছিল তাকে বলছেন তার ব্যাপারে বলছেন টেক হিম তাকে ইসে নিয়ে যায় কি বলে জাহান্নামে নিয়ে সুতরাং দেখেন আমরা কিন্তু কথা বলার সময় খুব সাবধান থাকবো স্পেশালি কাউকে তাক্ষিক করাই যে চ্যাপ্টারটা আর কি মানে আমি বললাম সে চিরজাহ নামে তাক্ষীর কাফের ডাকার মিনিং কিন্তু হচ্ছে যে সে মানে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম সে আমি এটা একেবারে ডিক্লেয়ার্ড কাফের যে যা যাকে কোনো রাষ্ট্রযন্ত্র বা কাজীরা বা পৃথিবীর বড় আলেমরা একমত হয়ে যাকে কাপের প্রতিমান করতেছে সব মানুষ আছে তাছাড়া আমি কিন্তু কারো ব্যাপার কাউকে কাফের ডাকবো না কারণ প্রকারান্তর আমি বলতেছি সে কিন্তু চিরজাহান নামে এই কথাটা আমি কারোবেলায় বলতে পারি না বলা উচিত না আমার যতক্ষণ সে নিজেকে মুসলিম বলে ক্লিন করতেছে বা নিজেকে মুসলিম ভাবতেছে বা মনে করতেছে আজকে আমরা শেষ করে দিই সুভান আকালিকা আশাদুল্লাহ আল্লাহ আস্তাফর কোয়াচু বিলাই আমরা যা শুনলাম তার ভেতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সে সরকারের তরফ থেকে আল্লাহ আমাদেরকে টফিক দেন আমরা আমাদের আমরা যদি আপনার যে সমস্ত বেনিফিশিয়াল জিনিস বা উপকারী জিনিস শুনলাম সেগুলো জীবনে আমল করার তফিক দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ও বারাকাত